মানবতা সমাধান يا ربي سمائي مد عرفت الله ربي طول وحول وحو حياتي مد السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ রবিলামসলাতমুরসিনবীনা মহম আজমাই রি সদরিতণ ফুল সরা হজ এরজের তফসির আজকে আমরা করব। महान आल्ला आय नम्बर पाँचे ईरसात कर मानवजाति के सम्बोधन कर विशेषकर ओ सब मानुषरा जा पुनरुत्थान सम्पर्क सन्दिहान वी आखे परकाल जानात जहांान्नम विचार हिसाब ए सबके विश्वास करे ना तर के आल्ला सम्बोधन करव सकल इनकुम तुमरा जदि सन्दिहान थो युत्थानर बेपार् তাহলে একটু চিন্তা করো যে তোমাদেরকে যে সৃষ্টি করেছি কোথা থেকে সৃষ্টি করেছি আমি তোমাদের সৃষ্টি করেছি তোমাদের সৃষ্টির প্রথম অবস্থা দেখো সেই অবস্থায় যদি তোমাদেরকে আমি সৃষ্টি করে নিয়ে আসতে পারি তাহলে পুনরায় আবার তোমাদেরকে প্রাণ দেওয়া আমার জন্য কি কোনো কঠিন বিষয় আল্লাপক বলছেন যে ফাইন্না হালাক না কুমিন আভ চিন্তা করে দেখো যে তোমাদেরকে আমি মাটি দিয়ে তৈরি করেছি আল্লাহ ফাকর রব্বুল্লাহ আদম আলি সাল্লামেরও সৃষ্টির বিভিন্ন স্তরের কথা কোরআনিকেন বিভিন্ন ভাষায় বলেছেন তোরা মানে শুধু ধুলো মাটি আর কখনও কখনো আল্লাহ তিন বলেছেন কাদার কথা বলেছেন কখনো কখনো পচা মাটির কথা বলেছেন যেটা দীর্ঘদিন পচে যে কাদাতে গন্ধ হয় তার কথা বলেছেন তাই আল্লাহ ফকর রব্লুল্লা আলমিন এই ক্ষেত্রেও বিভিন্ন স্তরের কথা আদম আলি সাল্লামের সৃষ্টির বলেছেন অন্যান্য মানুষের সৃষ্টি সম্পর্কে মহান আল্লাহবাস সোম্মা মিন্নফাতিন অতপর অন্যান্য মানুষদেরকে এই ক্ষেত্রে মনে রাখবেন যে হাওয়া আলি হাসালাম আর ইসা আলি সাল্লামকে বাদ দিয়ে এই তিন ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আর করবেন মিন মিন্নুৎফা শুক্রবিন্দু থেকে বীর্য থেকে সোম্মা মিন আলা কাতিন এই শুক্রবিন্দু আবার পরিণত হয়েছে জমাট বাঁধা রক্তে আলাকা জমাট বাঁধা রক্ত সোম্মা মিন মুদগা তারপরে এই জমাট বাঁধা রক্ত আবার রূপান্তরিত হয়েছে গোস্তের পিণ্ডে আর প্রত্যেকটা ইস্তর নবী করিম দ্বারা প্রমাণিত হয় যে চল্লিশ দিন ৪০ দিন করে প্রথম ৪০ দিনে শুক্রবিন্দু থাকে দ্বিতীয় চল্লিশ দিনে জমাট বাঁধা রক্ত হয়ে থাকে তৃতীয় চল্লিশ দিনে মানে তিন চারে একশো কুড়ি ১২০ দিনে তখন জমাট বাঁধা মুদগাহ অর্থাৎ গোস্তের পিণ্ড এই গোস্তের পিণ্ড যখন হয়ে যায় তখন আল্লাহ ফাকর্বুল আলমী একশো বিশ দিন হয়ে গেলে তখন ফেরিস্তাকে ফায়ুমারবে আরবাইকালে মাত চারটি কথা লেখার হুকুম করেন আর তখন আত্মা দিয়ে দেওয়া তারপর আত্মা আসে আর এটা আজকের সায়েন্স সত্য প্রমাণ করেছে যেটা স্পষ্ট করে যে কোরআনী বিধান হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে চিরসত্য আল্লাহ ফাকর রব্বুল আলমিন তারপরে এর করেছেন। যে মোখাল্লা কাতেন ও গাই এই যে গোস্তের পিণ্ডকে আমি কখনো পূর্ণতা দান করি পূর্ণ সৃষ্টির রূপ দিই যদি সেটা আল্লাহ ফাকর্বুল আলমী রাখতে চান আর আল্লাহ সৃষ্টি করতে চান ও গাইরে মোখাল্লা আর কখনও কখনো অসম্পূর্ণ রেখে দিই অর্থাৎ পূর্ণ রূপ পেল না তার এই গর্ভপাত হয়ে গেল বাচ্চা নষ্ট হয়ে গেল এই এইরকমও হয় অনেক সময় লেনোবাইয়ান রকম যাতে করে এই সৃষ্টির রহস্য তোমাদের সামনে আমি স্পষ্ট করে বর্ণনা করি যে আমি আল্লাহ এইভাবে সৃষ্টি করেছি ও নকির রফিল আর হামে মানসা এবং মাতৃগর্ভে আমি স্থান দিয়ে থাকি যাকে চাই যাকে চাই আমি মাতৃগর্ভে রাখি নয় মাস দশ মাস তারপরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে এলা আজালি মুসাম্মা এক নির্ধারিত সময়ের জন্য আর যাকে চাই জানা একে পৃথিবীতে আনবো না রাখবো না তাকে দুই মাস তিন মাস ছয় মাসে যখন ইচ্ছা আল্লাহাক রবুল আলমিন শেষ করে দেন আল্লাপাক তারপরে বলছেন সোম্মা নখরে জকুম তিফলা অতপর তোমাদেরকে আমি বের করে নিয়ে আসি শিশু রূপে। পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয় একটা শিশু দুর্বল শিশুরূপে বেরিয়ে আসলে সোম্মালে তাবলবু আশুদ্কুম ধীরে ধীরে শক্তিশালী হলে বড় হলে বুঝতে শিখলে কি পরিপক্ক জ্ঞান লাভ করলে এই বয়সটাকে আশুদ বলা হয়েছে অর্থাৎ পরিপক্ক জ্ঞানের বয়স নিজের আয়ুর পূর্ণতাই পৌঁছিলে যেটা কে তাফসির কার্গর বয়সে চল্লিশ বছর বয়স এই জন্য আম্বিয়া রসুলগণকে চল্লিশ বছরের বয়সেই নবুয়াদ দেওয়া হয়েছে তারপরে ধীরে ধীরে দুর্বলতা চলে আসতে লাগে অমিন কুম্মাইয়তা আফা তোমাদের মধ্যে কাউকে আল্লাহ ফাকর্বুল্ল মৃত্যু দিয়ে থাকেন কেউ কেউ মরে যায় কেউ যৌবনে মরল কেউ কোনো বয়সে মরল কেউ কোন বয়সে অমিন কুম্মাই ওর এলা আর জালিল ওমর আর তোমাদের মধ্যে এমনও অনেকে হয় যাকে ফিরিয়ে দেওয়া হয় নিষ্ক্রিয় বার্ধক্যের দিকে সত্তর আশি নব্বই একশো হয়ে গেছে এখন চলাফেরা করতে পারে না লাঠি ধরেও অনেক সময় চলাফেরা করতে পারে না পেশা পায়খানাও করতে পারে না এমন বয়সে পৌঁছে দেন আল্লাপাক কোন কোনো মানুষকে যে নিষ্ক্রিয় হয়ে পড়ে অপরের সাহায্য ছাড়া কোনো কিছু করতে পারে না ছোট ছেলের মতো কান্না শুরু করে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম এইরকম অবস্থা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন মিন আন যতদিন আমাদের রাখবেন দুনিয়াতে যেন সুস্থ রাখেন আর যেন মহান আল্লাহ এরশাদ করছেন যে লেখাইলা ইয়াল আমি বাদ এলমিন শাইয়া কিছু মানুষকে আয়ুর একবারে শেষ পর্যায়ে নিষ্ক্রিয় বার্ধক্যে কেন পৌঁছে দিই যাতে করে এমন অবস্থা তার তৈরি হয় যে অনেক কিছু জানার পরে অনেক কিছু শেখার পরে অনেক উন্নত হওয়ার পরে একবার এমন পর্যায়ে পৌঁছে লেখা ইয়া আলম যাতে আর কিছুই জানে না এমন অবস্থায় চলে যায় মিমবাদ এলমিন জ্ঞানের পরে অনেক কিছু জানতো কিন্তু সেই লোকটি যখন আশি নব্বই একশো বছর বয়স হয়ে গেছে কথাই বুঝে না অনেক বিদ্যা বুদ্ধি শিখেছিল বড়ো ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হয়েছিল বড় আলেম হয়েছিল কিন্তু এখন কিছুই করতে পারছে না বলতে পারছে না আল্লাহফাক রব্ুল্লা আলেম এইরকম করেন সব কিছু আল্লাহাক করেন যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এইভাবে বিভিন্ন স্তরে মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সৃষ্টির অবস্থা বর্ণনা করলেন তিনি কি পুনরায় আবার মাটি থেকে উঠাতে পারেন না অবশ্যই সেটা তো আরও সহজ এটা একটি আখেরাত পরকাল হবে পুনরুত্থান হবে তার যুক্তি বা দলিল প্রমাণ আল্লাহ পেশ করেছেন দ্বিতীয় যুক্তি আল্লাহ পেশ করেছেন ওয়াতারাল আর আরদা হামেদা আর এই পৃথিবীকে দেখো জমিনকে হামেদা যে শুকিয়ে গেছে দীর্ঘদিন বৃষ্টি না হলে শুকিয়ে যায় একবারে হাড়ের মতো শক্ত হয়ে গেছে ফায়দা আনজালনা আলিহাল মা অতপর যখন তার উপর আমি বৃষ্টি বর্ষণ করি এহজাত তখন নাড়া দেবাত আর ফুলে উঠে মাটি কত নরম হয়ে গেছে এবং মাটি ফুলে উঠেছে আর মাটির পেটে বহুজ বীজ পড়ে আছে অথবা বপন করা হয়েছে সেগুলি তখন ফুলতে শুরু করে আর ধীরে ধীরে গজিয়ে উঠি মাটিকে বিধীর্ণ করে এই গাছপালা আল্লাহ ফকরব্বুল আলামিন উদ্গত করেন আল্লাহফাক বলছেন ও আমিনকুল জাউজিম বাহিজ এবং আল্লাহ ফকরব্বুল আলমিন এই জমিন কে আমন করে দেন যে সেই জমিন সেই পৃথিবী ভূমি বিভিন্ন রকমের সুন্দর শস্য উদ্গত করেন এতে আল্লাহ ফকরব্বুল আলমিন বোঝাতে চাইছেন যেমনভাবে একটা অনাবাজ জমি যেই জমিতে চাষ করা সম্ভব হচ্ছে না সেই জমিতে আল্লাপাক কত ঘাস পাতা লতা পাতা আর কত খাদ্যের ব্যবস্থা ফল ফলমূলের ব্যবস্থা আল্লাপাক করে দিলেন তাজা জমি হয়ে গেল আর তারপরে যখন ফসলগুলি কাটা সময় আবার শুকিয়ে যায় ওই রকমই মানুষের জীবন এই দুনিয়া শুকিয়ে যাবে তারপরে আবার কেয়ামত হবে কেয়ামত যখন হবে মানুষ মরে গেছে হাড়হাড্ডিও সরে গেছে পানি যেমন বর্ষণ হইলে পৃথিবীতে লতা পাতা সবুজ হয়ে যায় ঠিক তেমনি মানুষ যেন সবুজ ফসলের মতো হে নিজ নিজ জায়গা থেকে যেখানে যে দাফন হয়েছে বা যেখানে যে ধ্বংস হয়েছে সেখান থেকে উঠবে আল্লাহাক বললেন তারপরে সাদ করছেন যে আল্লাহ পাক সত্য মাহবুদ যা আল্লা আল্লাহ আলহাক জেনে রাখো যে আল্লাহ পাক চিরসত্য মাবুদ। ও আর মিনি একমাত্র মৃতদেরকে জীবিত করেন ও আনা আল্লাহ কুল্লে শীন কাদির এবং তিনি প্রত্যেক বস্তুর ওপর ক্ষমতাবান তাহলে একমাত্র আল্লাহ হায়াত দান করেন আল্লাহ পাক এর সাদ করছেন ও আন্না সাহা আতিয়াত আর যেন রাখো যে কিয়ামত আসবেই আসবে লা ফিহা তাতে কোনো রকমের সন্দেহ নেই ও আন্না ফিল কবুর আর যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ পাক অবশ্যই উঠাবেন তাদের পুনরুত্থান অবশ্যই হবে অমিনান্না সাই ওয়ালা জাদমিম ওাল্লাহদাওয়ালাহা কিতাব মনির আর মানুষের মধ্যে কিছু বদ মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে বাক বিতণ্ডা করে বেজায়ের এলমে না জেনে আর জানলেও ভুল তথ্য জানে আসল উৎস থেকে জানার চেষ্টা করেন না আর আসল উৎস যা অবিকৃত আল্লাপাক সুরক্ষার দায়িত্ব নিয়েছেন তা হচ্ছে কোরআন করিম এই কোরআন করিম থেকে তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হবে আল্লাহর দিন সম্পর্কে জানতে হবে কোরআন করিমের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে রসুল উল্লাহমাহাদিস সুতরাং সহি হাদিস থেকে জানতে হবে যারা না আল্লাহ পাক বলছেন যে না তাদের কাছে ওয়ালা কিতাব মনির আর না কোনো আলোক্রদ তাদের কাছে কোনো গ্রন্থ রয়েছে পুস্তক রয়েছে আল্লাহ পাকের এই কিতাব ছাড়া সাহানিয়া ইতী এই ধরনের লোকেরা ঘাড়বাঁকা করে আমাদের এই সময় বিরতি আছে যে বিরতির পরে আবার আমাদের আলোচনার দিকে আমরা ফিরে আসছি যাঁদের পথে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 मंद पथ के निर्वाचन ना कर मूल्यबोध विश्वास जीवन जापन धर्म के देख सत्योचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा देखा কার মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসলাম যে জন্য ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে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 सम्मानित भामल ही आज फिर आसे हमारे तफसर दिखे सुरजर तफसिर अल्लाफक रब्बुल आलमीन एरसद कर किस लोक आठिक ज्ञान ना रेखे आल्ला सम्पर् आल्ला दिन सम्पर्केतर्के लिप्त है तो सठिक ज्ञान हासिल करा प्रत्येक मानुषर जन आवश्यक आल्लाफाक রব্বুল আলমিন তারপরে বলছেন যারা না জেনে ঝগড়া করে না জেনে তর্ক করে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে তারা অহংকারী তাদের সম্পর্কে বলছেন সানিয়া ইতফিহি তারা ঘাট করে চলে অহংকারীর একটা লক্ষণ হচ্ছে যে ঘাট ব্যাঁকা করে চলে অহংকার দেখায় লেউদুল্লাহন সাবির ইল্লাহ তারা এইরকম বিতর্ক করে অথচ তাদের সঠিক নলেজ নেই এই জন্য যে আল্লাহর রাস্তা থেকে যাতে করে মানুষকে পথভ্রষ্ট করে লাহুফিৎ দুনিয়া খিজুন যারা না জেনে আল্লাহর দিন সম্পর্কে বলবে আর বিভ্রান্ত করবে তাদের জন্য এই পার্থিব জগতে লাঞ্ছনা কর শাস্তি রয়েছে খিজুন অনজি কহু ইয়ামাল কেয়ামতে আজাবাল হরিফ আর তাকে আমি আসাদন গ্রহণ করাবো ইয়ামাল কেয়ামাতে ক্যামতের দিনে তাকে আমি স্বাদ চাখাবো ক্যামতের দিনে আজাবাল হারিক দহনের আজাব জ্বলন্ত আগুনের আজাব আল্লাপাক তারপরে বলছেন জালেকা বেমা কাদ্দমা তিয়া আর আল্লাহ পাক বলবেন এই রকম জালেমদেরকে যারা আগুনে জ্বলবে জাহান্ন মের যে এই আগুন তুমি নিজেই নিয়েছ গ্রহণ করেছো এটা এই জন্য যে বেমা কাদ্দমা তিয়া তোমার হাত তোমার কর্ম আগেই তুমি করেছিলে তোমার হাত এই কর্মগুলি করেছিল অর্থাৎ তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই অপকর্মগুলি এই পাপগুলি করে পাঠিয়েছিলে তারি সাজা শাস্তি আজকে ভোগ করতে হবে ওয়ান আল্লাহ আলাহিস আবিদ আর জেনে রাখো যে আল্লাহ কোনো বান্ধার উপর জুল করেন না সুতরাং তোমার সম্পর্কে কোনো জুল করা হয়নি অমিনান্নয়াবুল্লাহ আল্লাহারফ আলা এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলছেন যারাও বিভ্রান্ত আল্লাহ করে কিন্তু সুবিধাবাদী সুবিধাবাদী মুসলিমদের কথা আল্লাহ পাকে বলছেন যেখানে লাভ সেখানে আছে ধর্মকর্ম ওখানে আর যেখানে লাভ নেই লস দুনিয়ার লস দু পয়সা যাবে অথবা সময় যাবে সময় দিতে রাজি না পয়সা আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি না মহান আল্লাহ বলছেন অমিনান্নাসমাই আলা আল্লাহারফ মানুষের মধ্যে থেকে এমন কিছু লোকেরা আছে যারা আল্লাহ পাকের এবাদত করে এক দিকে হয়ে মধ্যখানে এসে না দিনের মধ্যখানে থাকবে এবং কোরআন সন্নায় ইসলামে যা আছে তা মেনে চলে এমন না সুবিধাবাদী এক সাইডে থাকে সুবিধা যেটা হইলো ওটা বেছে বেছে নিয়ে নিলাম যেগুলো নিজের মতের সাথে মিলছে সেগুলি নেবে তারা ফাইন আসাবাহ খাইরুন এরা যেহেতু দুনিয়ার স্বার্থ রাখে সেজন্য তাদেরকে যদি কল্যাণ স্পর্শ করে অর্থাৎ তারা যদি ভালো পায় কিছু পয়সা হাসিল হয়ে গেল ধর্মকর্ম করে নেতৃত্ব পেয়ে গেলো হ্যাঁ বিলাসের কিছু পেয়ে গেল দুনিয়ার কিছু স্বার্থ হাসিল হইলো ইতমান্নভী তাতে খুশি থাকে ওয়াইন আসা বা ফিতনা আর যদি পরীক্ষায় পড়ে যায় কোথাও কষ্ট স্বীকার করতে হচ্ছে যেমন কিছু লাভ পাবে তো কিছু সেখানে কষ্ট করতে হবে পাকের পরীক্ষা এখন এই পরীক্ষায় তোমাকে অটল থাকতে হবে যাতে তুমি উত্তীর্ণ হতে পারো না তখন ইনকালাবা অজেহি তখন দ্রুত মুখ ফিরিয়ে নেয় সুবিধাবাদী তখন ফিরে যায় তখন আর নেই খাসেরাত দুনিয়াওয়ালা আখের আল্লাহাক বলছেন এই শ্রেণীর লোকেরা ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত জাহালে কাহওয়াল খুস্তরানুল মবিন আর যারা দুনিয়া আখেরাত উভয়কালেই ক্ষতিগ্রস্ত তারা তাদের ক্ষতিটাই হচ্ছে স্পষ্ট ক্ষতি এরা সবচেয়ে বড় বড়ো ক্ষতিগ্রস্ত আল্লাহাক তারপর এরশাদ করছেন যারা শির করে থাকে তাদের কথা ইয়াদ ওমিন্দ্লাহ মালায়ান্ফাহ তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকে যা তাদের ক্ষতি সাধন করতে পারে না আর তাদের উপকারেও আসতে পারে না যা লেখা দলালুল বাইদ এটা হচ্ছে অনেক বড়ো গুমরাহি দলালুল বাইদ এমন ভ্রষ্টতা যেটা অনেক দূরে পৌঁছে দেয় সত্য পথ থেকে সঠিক পথ থেকে ইয়াদ ও লামদার রোহু আকরা ওনাফ এহি তারা এমন কিছুকে আহ্বান করে ডাকে এমন কিছুর কাছে চাই যার ক্ষতি তার লাভের চাইতে নিকটবর্তী মনে করলো যে কিছু তো লাভ হইলো কিছু তো সুবিধা আছে কিন্তু তাতে লাভের চাইতে তার ক্ষতি বেশি রয়েছে কারণ ইহকালে সে সঠিক দিনের ওপর থাকলো না আসুতরাং আল্লাহর গজব যে কোনো সময় তার উপর ক্রোধ আর পরকালে তার জন্য জাহান্নাম রয়েছে যদিও দুনিয়ার কিছু হাসিল করতে পেরেছে লাবেস আল মোহেসাল আশির এদের অভিভাবক কতই না মন্দ আর এদের সঙ্গী না কতই মন্দ যারা বিভ্রান্ত হয়েছে গুমরা হয়েছে আল্লাহর পথ থেকে তাদের সাথী সঙ্গী আর তাদের অভিভাবক কতই না মন্দ যারা এই সব পরামর্শ তাদের দিয়েছে তারা কত না মন্দ যারা চেলা তারা যে কত মন্দ মহান আল্লাহ তারপরে নেক লোকদের কথা বলছেন ইন্না আল্লাহ আমানু আহমানু আমি হাতে জান্নাতিন তাজিরিমিন তাহাতে নিশ্চয়ই আল্লাহ ফকরবুল্লা আলমিন ওই সব লোকদেরকে জান্নাতে দাখিল করবেন যারা ইমান নিয়ে এসেছে এবং সৎ হয়েছে এমন জান্নাতে যার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত হবে ইন আল্লাহ ইয়াফ আলো মায়ুরিদ আল্লাহ যা চান যা ইচ্ছা করেন তাই করে থাকেন আল্লাহ পাখির ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না আল্লাহ যা চান আল্লাহ পাশে মায়ুরিদ কিন্তু আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না যেই কথাটি প্রচলিত আমাদের বাংলা সমাজে সেই কথাটি ভুল মিথ্যা কথা হুকুম মানে নির্দেশ আল্লাহ নির্দেশ দেন না যে শির করো অথচ শির হচ্ছে আল্লাহাক নির্দেশ দেন না যে তুমি নাস্তিক হও আল্লাহ নির্দেশ দেন না যে তুমি খুন করো ব্যবিচার করো চুরি করো ডাকাতি করো কিন্তু হচ্ছে আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না যদি ইচ্ছার বিরুদ্ধে হয় তো আল্লাহ অপারগ হয়ে গেলেন তাহলে এই জন্য আল্লাহর বিনা ইচ্ছাতে গাছের পাতা নড়ে না এই কথা ঠিক তাহলে আমাদের টার্মগুলিকে মুসলিম করতে হবে আমাদের টার্মগুলিকে সহি আকিদাভিত্তিক করতে হবে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন তারপরে ইরশাদ করছেন যে মানকানে আল্লাহ রাহুল্লাহ হাফিদুন আখিরাহা এখানে নবী করিম সাল্লা সাল্লাম এবং তার শত্রুদের কথা বলা হয়েছে শত্রুদের গায়ের এমন জ্বালা ছিল মুশ্রেকদের নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম সম্পর্কে আর প্রত্যেক যুগের শত্রুদের এই গায়ের জ্বালা আছে এই জন্য রাসোরামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা ফিল্ম করা আর এই রকমের মানহানি করার চেষ্টা করা কিন্তু আকাশের দিকে থুথু ছুড়লে আকাশের দিকে থুথু যায় না যে থুথু আকাশের দিকে নিক্ষেপ করে তার ওপরেই সেই থুথু আসে আল্লাপাক দুনিয়াতেও এদেরকে লাঞ্ছিত করবেন এবং পরকালেও লাঞ্ছিত করবেন আল্লাপাক বলছেন মান খানা এজন্য যেই ব্যক্তি এই ধারণা রাখে যে আল্লাহ ইয়ানসরাহ হাফিদ দুনিয়া ওয়াল আখেরা যে এই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ পাক যেন দুনিয়া আখেরাতে সাহায্য না করেন মানে এই মোহাম্মদ যেন বিজয় লাভ না করতে পারে বিজয় হলে গায়ের জ্বালা এটা হচ্ছে কাফের চরিত্র যারা পাপিষ্ট তাদের চরিত্র ভালো মানুষকে কখনো উন্নত দেখতে চায় না ভালো মানুষদের কামিয়াবি কখনও বরদাস্ত করতে পারে না আল্লাহ বলছেন যে ফালি আমদুদ বেসাবিন এলা সাম্মালিয়া ফালিয়ান তাহলে সেই ব্যক্তি একটি রশি সাবাব মানে হচ্ছে রশি এখানে সাবাব মানে কারণও হয় কিন্তু এখানে রশির অর্থে রয়েছে একটি রশি সেই ব্যক্তি ঝুলিয়ে দিক লম্বা করে দিক এলাসাম্মায় আকাশ পর্যন্ত সোম মালিয়াক তারপরে এই রশ্মিকে ছিন্ন করে দিক ছেড়ে দিক ফালিয়া নজর অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিনের আকাশ পর্যন্ত রশি ক্ষমতা থাকলে একটা ঝুলিয়ে দাও আর তারপরে আকাশে উঠে যাও আর উঠে আল্লাপাকের যে সিদ্ধান্ত ফয়সালা রয়েছে যে নবীকে আল্লাহ সাহায্য করবেন এবং আল্লাপাক বিজয় দান করবেন এই পাকের সিদ্ধান্তকে বাঞ্চাল করে দাও পার্লে করো ফালিয়া নজর তারপরে দেখুক খালিয়েন না কেদহ মায়াগিজ তাহলে তার এই কৌশল কি তার যে রাগ ছিল গোসা ছিল তা কি দূর করতে পারলো তার মন কি ঠান্ডা হইল এই ক্ষমতা আছে এটা একটি তাফসির আর আর এক দল তফসির অন্য একটি তাফসির করেছেন সেটা হচ্ছে এখানে আকাশ মানে মাথার উপর আর প্রত্যেকটি মাথার উপরে যা কিছু আছে তাকে আকাশ বলা হয় এখানে বলা হয়েছে যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় কিন্তু আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হয় তাহলে এখানে সামা মানে ছাদ বোঝানো হয়েছে আল্লাহ বলছেন যেই ব্যক্তি বরদাস্ত করতে পারেন নবীর বিজয়কে আল্লাপাক সাহায্য করছেন এটা গায়ের জ্বালা হয়ে গেছে সেই ব্যক্তি একটা রশি লম্বা করে দিক তার ঘরে ছাদে আর তারপরে সে ফাঁসিতে চড়ে যাক নিজেকে রাগে গোসাতে মানুষ যখন থাকে তখন আত্মহত্য করে তাহলে তোমার রাগকে আর সামলাতে পারছো না তাহলে রসি ঝুলিয়ে দিয়ে ফাঁসিতে ঝুলে যাও এতে কি তোমার মনটা ঠান্ডা হবে কোন কোন তাফসির কারণ এই তাফসির করেছেন এক কথাই আল্লাহ পাক যদি কারো সাহায্য করতে চান আর আল্লাহ পাখের রসুলে সাহায্য করতে চেয়েছেন কোনো শক্তি তাতে বাধা সৃষ্টি করতে পারে না এই রকমের রসুলামের সত্যিকার যারা অনুসারী হবে আল্লাহ পাক তাদের সাহায্য করবেন যদি তারা আল্লা পাওয়া শর্ত পূরণ করে মহান আল্লাহ তারপরে এরসাদ করেছেন ওয়াকাল্লাহ আয়াতিম্বাই আর এইভাবে আমি এই কোরআন এ সুস্পষ্ট আয়াত রূপে নাজেল করেছি ও আন্না আল্লাহ ইয়াহিমাই আল্লাহ যাকে চান তাকে হৃদয়ত দান করে থাকেন মানে তৌফিক দিয়ে থাকেন আল্লা পাকের। পক্ষ থেকে রাস্তাকে সহজ করে দেন তবে এমনি রাস্তা দেখিয়ে দেওয়া হেদায়তের দুটি অর্থ রাস্তা আল্লাহ সকলকে দেখিয়েছেন যে মেনেছে তাকেও আল্লাহ রাস্তা দেখিয়েছেন কোরআনে ক্রিম দিয়ে আর যারা মানেনি অমান্য করেছে আল্লাহ পরকালকে তাদেরকেও আল্লাহ রাস্তা দেখিয়েছেন আর আরেকটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া মানে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া যেমন আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই এখান থেকে আমি বোম্বাই থেকে কলকাতা যাব তো কীভাবে যাব একটা লোক এখান থেকে বললো যে আপনি যান অমুক স্টেশনে যান আর গিয়ে অমুক ট্রেন ধরেন আর তারপরে এভাবে চলে যান বা এয়ারপোর্টে যান আর ওখান থেকে চলে যান এখানে বসে বসে আপনাকে গাইড করল এটা হচ্ছে রাস্তা দেখানো এটা একটা হেদায়তের অর্থ আর আর অর্থ হচ্ছে এক লোক বললো যে ঠিক আছে আমিও তো যাচ্ছি চলেন আমার সাথে হন কোনো চিন্তা নেই সাতে নিয়ে গিয়ে একেবারে গন্তব্যস্থান কলকাতায় পৌঁছে দিল মানে রাস্তা দেখানো আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে এই দুই অর্থে রাস্তা দেখানোর কথাটি ব্যবহৃত হয়েছে আল্লাহ পাক রাস্তা দেখেছেন মানে তৌফিক দিয়েছেন যারা সৎ কর্মশীল হওয়ার চেষ্টা করেছে যাদের অন্তর ভালো অন্তর সম্পর্কে আল্লাহ জেনেছেন যে না এদের অন্তর ভালো চাই সত্যের সন্ধান সুতরাং তাদের আল্লাহ আর যারা চাই না দুনিয়ামুখী পেট পূজারি বা অন্তরে বক্রতা রয়েছে কুফুরি বদ্ধপরিকার হয়েছে তাদেরকে আল্লাহ ফাকর বোল আলহামী রাস্তা দেখেছেন মানে কোরআন নাজেল করেছেন রাসুল পাঠিয়েছেন স্পষ্ট করেছেন তারা এসব রিসোর্স থেকে উপকৃত হয় না এখানে আমাদের آج کے آلونا شیش کرچی اللہ فخر جن کے ہدایت دان کرٹ کریں, کر کریں اللہ فخر جنف دان کربل দিয় হাই এ তো জিয়ানাই তো আয় শু ই الله শে মু হোল্ব হোল হি फिल्टार कर पानी विशुद्ध पवित्र कुरने अनेक बार अर्थात तुम्हारा नाम करो ए दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 শেখ আবদুল তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে শরীর দিকে এত নস্করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়ে করতে হবে ইনসাফ কায়ে করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন रक्षा कारी देख तला सवार ऊपर रक्षा कारी आज सन्द्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी